السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين فيديو درشق مندولي اپنا را درشن کچھن بانگلاپس ٹی بھی ابن شکان اسلامي ورستان اسلامي پروگرام سيشات اسلامي ارتوني تي حلال و حرام اسلامي شوٹیک حلال قوته ببشا اتتا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 একে বলা হয় শারিকাতুল মুফাওয়াদা এটা হচ্ছে দি পার্টনারশিপ অফ নেগোচিয়েশন ইংরেজিতে বলে আপোষ চুক্তিমূলক অংশীদারি আপনাদেরকে কথাগুলো হয়তো শুকনো লাগবে তার কারণ এগুলো যারা ব্যবসার সাথে জড়িত তারা বেশি বুঝবেন যারা ব্যবসা বা ব্যবসা বাণিজ্যের ছাত্র তারা বুঝবেন ফকিহদের পরিভাষায় শারিকাতুল মুফাওয়াদা কাকে বলে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 এবং নিজ নিজ মালের পরিমাণ ও হার অনুপাতে উভয় আনান। এই কারবার ও আগে যে বললাম শারে কাতুল মুফাওয়াজা এর মাঝে পার্থক্য শুধু এইটুকু যে মুফাওয়াজাতে উভয় অংশীদার সর্বাবস্থায় এক অপরের প্রতিনিধি ও প্রতিভূ হয়ে থাকে মুফাওয়াদা মানে এক অপরকে প্রতিনিধিত্ব দিয়ে দিয়েছে কোনো দরকার পড়লো তখন আমার হয়ে তুই প্রতিনিধি আমার হয়ে আমার হয়ে সাইন করবে আমার হয়ে মাল কিনবে সবকিছু তেমনি দরকার হলে আমি তোমার হয়ে সবকিছু করব। এক অপরের প্রতিনিধি আনান যেটা সারেকাত উভয়ের মধ্যে কেউই মালের ব্যাপারে স্বাধীনভাবে নাড়াচাড়া করতে পারে না স্বাধীনভাবে নাড়াচাড়া করতে পারবে না কেবল চুক্তি অনুযায়ী সীমিত বিষয়ে নাড়াচাড়া করতে পারবে মানে আগের ব্যবসাটা হলো স্বাধীন আর পরের ব্যবসাটা বা পরের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 সারিকাতুল আমাল বলা হয় অথবা শারিকাতুল আবদান শারিকাতুল আবদান কাকে বলে দ্য পার্টনারশিপ অব দ্য বডিজ এটা কি দৈহিক অংশীদারী কীরকম এই কারবারে দুই বা ততোধিক কারিগর ব্যক্তি কারিগর ব্যক্তি পরিশ্রমী ব্যক্তি কোন বিশেষ কাজ একসঙ্গে করবে এই শর্তে চুক্তিবদ্ধ হবে যে কাজের মজুরি চুক্তি অনুসারে উভয়ের মাঝে ভাগ বাটওয়ারা হবে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 ভাগাভাগি করে নিতে হবে উল্লেখ্য যতগুলো বললাম সকল শ্রেণীর ব্যবসা ও কারবারকে শরীয় বৈধ চিহ্নিত করেছে সব বৈধ যে যেমনভাবে কোম্পানি চালাতে পারে এর মধ্যে কোন প্রকার কারবারকে ইসলাম হারাম ঘোষণা করেনি পক্ষান্তরে যদি কোনো এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি এই ধরনের কোন অংশীদারি কারবার করতে চুক্তিবদ্ধ হয়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 কি বললাম সারেকাতুল মুদারাবাহ এর ওপরে ক্রিয়াস করে যারা ব্যাংকের সুদকে হালাল বলে তারা বলেছে কিন্তু আমরা ইতিপূর্বে বলেছিলাম যে সারেকাতুল মুদারাবাহ হলো তাতে লাভ নোকসান উভয়ে শরিক হতে হবে ব্যাংক কি আপনার টাকা নিয়ে লাভ নোকসান উভয়ে শরিক হয় সুদি ব্যাংক ইসলামী ব্যাংকের কথা আলাদাই ইসলামী ব্যাংকের নীতি হলো যে আপনার কাছে টাকা নেবে এবং আপনাকে লাভ নোকসান দুই বহন করতে হবে এবং সে টাকা নিয়ে এমন ব্যবসাতে লাগাবে যে ব্যবসাতে শুধুই কারবার নেই এই এইরকম মুদারাবা আছে সেখানে ব্যবসায় লাগাবে দর্শক মন্ডলী সামান্য বিরতির পর বাকি কথা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যবসা আমাদের সমাজে প্রচলিত আছে এক মানুষ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 তাহলে সেই শেয়ার কেনা বা সেই শেয়ারের লাভ নেওয়া আপনার জন্য আমরা স্বচ্ছ অর্থনীতি চাই আমরা পবিত্র জিনিস খেতে চাই আমরা হালাল জিনিস খেতে চাই আমরা কোনো হারাম জিনিস পাবনা যদি বলেন হুজুর তাহলে আমরা শেয়ার পবিত্র এরকম ব্যবসা খুঁজে দেখলে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 তাহলে সেই ক্ষেত্রে তুমি আল্লাহর বিরোধী মনোভাব নিয়ে তুমি কি করে বলছো যে মুসলমানদের দুরবস্থা হবে এটা হতে পারে না মুসলমানরা নিজেরা এইরকম শেয়ার সৃষ্টি করতে পারে এমন কোম্পানি চালাতে পারে যে কোম্পানি হালালো পায়ে চলবে এমন ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে যে ব্যাঙ্ক হালালো পায়ে চলবে সুদ না দিয়ে লভ্যাংশ দেবে সেরকম আর দেখবেন যে দেশে পাশাপাশি সুদী ব্যাংক এবং ইসলামী ব্যাংক আছে কোন ব্যাংকের চাহিদা বেশি কোন ব্যাংকে লাভ বেশি কোন ব্যাংকে উন্নতি বেশি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 ওয়ালাইকুম আসসালাম আমাদের দেশে কোনো গাড়ি ক্রয় করতে গেলে পরে বিমা ছাড়া সে গাড়ির ইস্যু হবে না এখন সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি যদি আমি গাড়ি কিনতে যাই আর সেই গাড়ি বিমা করা ছাড়া যদি ক্রয় করা সম্ভব না হয় তাহলে আমি নিরুপায় আমি নিরুপায় ক্ষেত্রে আমি বিমা করব কিন্তু বিমার ফলে বিমা করার পরে যদি গাড়িতে আমার কোনো ক্ষতি হয়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 আপনি টাকা জমা করেননি যা টাকা সে টাকা তার থেকে বেশি পাচ্ছেন কি সুবাদে পাচ্ছেন নিশ্চয়ই অপরের ঘর টাকা আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে দূরে রাখেন আমরা সব সময় বলি যে আল্লাহ তালা যেন আমাদেরকে হারাম থেকে দূরে রাখেন আন হারামিক। আল্লাহলিকা সিওয়াক এখন আপনি যদি বলেন যে দুনিয়ায় চলা তো মুশকিল আপনি যে সমস্ত কথাগুলো বলছেন আমি বলিনি ইসলাম বলছে ইসলাম যদি আপনি মানেন ইসলাম মেনে চলেন তাহলে